উপলক্ষে বিশেষ লেকচার সিরিজটি বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে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 অর্থাৎ আমি রোজাদার বা আমি পালন করছি বুখারী শরীফে হাদিসার আগে যোগ করে এটি তু আয় হাদিসে যা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকাই উত্তম অর্থাৎ এটুকু বলাই যথেষ্ট যে ইন্নি সয় অর্থাৎ আমি রোজাদার এই সম্পর্কিত আরেকটি হাদিস রয়েছে সহি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 জাহিরা এই হাদিসগুলোর অতিমাত্রায় বাহ্যিক অর্থ গ্রহণ করে এবং খুব আক্ষরিকভাবে ভাবে অর্থ নেয় অন্য মজহাবগুলোর মতে এই হাদিসের অর্থ হচ্ছে সিয়াম পালন করে কিবদ তাহলে সিয়ামের আজর অর্থাৎ পুরস্কার থেকে বঞ্চিত হবে কিন্তু সিয়াম ভঙ্গ হবে না আর খারাপ কাজের জন্য গুণাহত্য সে লাভ করবে সাথে সিয়ামের সব থেকে বঞ্চিত হবে ইমামহমদ রহিমাহুল্লাহ বলেন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 কিন্তু পাশাপাশি এমন কিছু করে বসছেন যা আপনার সিয়াম পালনের উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করে এর কারণ হল রমাদানে কষ্ট করে করা ভালো কাজগুলোর পুরস্কার যেমন কয়েকুন তেমনি গুণাহের জন্য শাস্তিও কয়েক সাধারণ কোন দিনে যদি আপনি নিজের জবান সংযত না রাখেন তাহলে তো গুণাহ হবেই কিন্তু রমাদানে এই গুনা হবে আরও বেশি কারণ পবিত্র মাসে আপনি গুণাহগুলো করছেন শুধু তাই নয়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 আর এখন যদি সাউন্ডাই ভেঙে ফেলেন তাহলে সবচেয়ে বড় গুন করে ফেলবেন সেটা হল সাওম ভাঙার গুনা এই ধরনের হাদিস থেকে আমাদের শিক্ষা হল নিজের জবান সংযত না করা হলে আমাদের কর্ম ও পরিশ্রম দুটোই বিফলে যাবে আমাদের আমল নিয়ে এমনিতে আমরা ঝুঁকির মধ্যে আছি রমাদান হলো একটা ক্যাম্পিং এর মতো এই ক্যাম্পিং থেকে আমরা ট্রেনিং গ্রহণ করব যেন বছরের বাকি দিনগুলোতে এই সব গুনাহের কাজ থেকে দূরে থাকতে পারি কিছু সালাফ বলতেন সাওমের সবচেয়ে সহজ কাজ হলো না খেয়ে থাকা আসলে এটা সত্য সাও সবচেয়ে বড় সৌন্দর্য হল এই ইবাদত সারা দিন ধরে করা হয় সূর্যের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি এর মধ্যে থাকলেও পুরস্কার পাবেন। কিন্তু যখনই আপনি মিথ্যা বলবেন গিবত করবেন আপনার এই পুরস্কার প্রাপ্তি বন্ধ হয়ে যাবে জাবির বলেছেন যখন তুমি সিয়াম পালন করবে তোমার কানও যেন সিয়াম রাখে তোমার জিহ্বা যেন কিবদ থেকে সিয়াম পালন করে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 प्रत्येक आलोचना जिहब्बा छोट म अंगटी एज रसुल्लाम गुरुतर विषय मानुषे जहां नामे प्रवेश कारण तरह एक हल जिहब्बाइ सबकि नष्ट कर दीते सबकि बर्बाद कर दीते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 সে কি জানে না আল্লাহ দেখছে সেজা করে সুরা আলা চৌদ্দ যারা এমনটা ভাবে তারা কি জানে না জানে না আল্লাহ সব দেখছেন সেদিন তোমাদেরকে প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে তোমাদের কোন কিছুই গোপন থাকবে না সুরা আল হাক আয়াত আপনার কোন কিছুই গোপন থাকবে না তাদের কার্যক্রমের হিসাব রাখা হবে এবং সে সম্পর্কে তাদের জিজ্ঞাসিত করা হবে সুরা আজরুফ আয়াত উনিশ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 ইনশা আল্লাহ আপনি লক্ষ্য করবেন যে আপনি আপনার জবানের লাগাম দিতে সক্ষম হচ্ছেন যদি আপনি আজ থেকে শুরু করে রমাদের শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারেন তাহলে বাকি জীবনেও আল্লাহ নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবেন আপনি একেবারে নিষ্পাত ফেরস্তায় পরিণত হয়ে যাবেন এটা আশা করা ঠিক হবে না ভুল হবেই তবে যখনই ভুল হবে সাথে সাথে অনুতপ্ত হয়ে তবা করবেন এবং সরল পথে চলতে শুরু করবেন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 যদিও উমার রাজিয়াল নিয়ত মোটেই খারাপ ছিল না তিনি চাচ্ছিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবেন কিন্তু পরবর্তীতে তিনি নিজের কথায় ভুলগুলো বুঝতে পারেন তিনি এতটাই অনুতপ্ত ছিলেন যে অনেক পার হয়ে যাওয়ার পরও তিনি বলতেন সেই অনুশোচনা থেকে আমি অনেক নেক আমল করেছি এবং এখনো আল্লাহর কাছে সেই দিনের বলা কথাগুলোর জন্য ক্ষমা চাই ওসাল্লু আলা সৈয়দিন আলা আলিহি ওয়াসি ওয়াসাল্লাম রেইনড্র মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডব্লিউ অথবা ফেসবুক পেজ মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডবল